السلام عليكم ورحمة الله وبركاته وعليكم الله وبركاته العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد وان ابي ذر الله تعالى عنه قال امرنا رسول الله صلى الله عليه أن من الشهر ثلاثه ايام في استي بنغلار সম্মানিত প্রিয় থেকে তিনি বলেন আল্লাহ নবী সালাম আমাদেরকে প্রতি মাসে তিনটি রোজা রাখার জন্য নির্দেশ করেছেন নির্দেশ মানে বোঝা যায় তাহলে ওয়াজিব আসলে ওয়াজিব না উৎসাহিত করেছেন এখানে অর্থ হলো সালাহ আশরা ওয়ার আশরা ওয়া খাম আশরা রাহুল নাসাই ও ত্রিমেদি ও সাহব না এই তিনটি রোজা মাসের মধ্য খান থেকে ১৩ ১৪ পনেরো অন্য বলা হয়েছে। সাদা শুভ্র যেহেতু পূর্ণিমার আগে একদিন ১৪ তারিখে পূর্ণিমা হয় তার আগে একদিন ১৩ আর একদিন পরে পনেরো তো সাধারণত এই তিন দিন রাত্র থাকে সাদা থাকে এই জন্যে সাদা রাত্রিগুড়ি বলা হয়েছে আইয়ামে বীজ বলা হয় এই কথাটা আমাদের অনেকেই অনেক সময় বলে থাকে সাধারণ মানুষও জানে যে আইয়ামে বীজ তো এই তেরো চোদ্দ পনেরো তারিখে আল্লাহ নবী আলী আমাদেরকে রোজা রাখতে বলেছেন তাহলে প্রতি মাসে তেরো চোদ্দ পনেরো তারিখ রোজা রাখা এটাও একটা সুন্নত এবং এই তেরো চোদ্দ পনেরো যদি প্রতি মাসে কেউ রোজা রাখে তো নফল রোজার মাধ্যমেও সারা বছরেই রোজা রাখা হলো কারণ প্রতি মাসে যদি হয় তিন দশে তিরিশ কারণ প্রতিটি আমলে আগে আমরা বলেছি দশগুণ আবাদ করলে তিনটা এইভাবে দেখা যাবে সারা বছর এক দুই তিন অথবা লাস্টের তিনটা রাখে ২৭ ২৮ উনত্রিশ সাতাশ থেকে শুরু করতে হবে কারণ অনেক মাস আবার হয় না উনত্রিশে হয় তাহলে এই তিনটা রোজা মাসের শুরু থেকেও রাখা যায় মধ্যখানে রাখা উত্তম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 तब स्वमी अनुमति दीते रोजा रखते चाहिए तुम्हें अनुमति दो कारण स्वमी प्रयोजन जदि रोजा रखे तो प्रयोजने व्याघात घटे यजे आल्ला नबी आल्लाम स्त्री के स्वमर अनुमति छाड़ा को नफल रोजा रखा निषेध कर दिलें रोजाबाद ठीक स्वमीर चाहिदा पूरण कराटाधर स्मर चाहिदा पूरण करजीब और नफल रोजा रखा सुन्नत बा मुस्तााह কাজে রোজা যদি রেখেও দেন স্বামী বাইর থেকে এসে যায় বা যে কোনো কারণে প্রয়োজন হয় রোজা ভেঙে দিতে বাধ্য করে তাহলে নফল রোজা ভেঙে দিতে হবে এটাই হলো উত্তম আর ফরজোজা অবশ্যই সেখানে কোনো কথা শোনা যাবে না কারণ এটা হলো আল্লাহর হক আল্লাহর হকের উপরে অন্য কার হককে প্রাধান্য দেওয়া যাবে না একজন মানুষের প্রতি একাধিক হক রয়েছে আল্লাহর হক রয়েছে আসুলের হক রয়েছে বা আমার হক রয়েছে স্বামী স্ত্রীর একে অপরের হক রয়েছে ছেলে মেয়েদের হক রয়েছে আত্মীয় স্বজনের হক রয়েছে সাধারণ এই দশটা হক যদি যার যার আলম্লা হকের হাক্কা যার যার হক সেটা তাকে দিয়ে দাও আমরা যখন সবাই সবার হক আদা করব। তখন কি কোনো ভেজাল থাকবে সমস্যা থাকবে একে অপরে ঝগড়া থাকবে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 पांच बस तो गल पहले हक आदाय करें क्यों अपना कथा सुन तो ठीक ना तो एक क्षेत्र रबुल आलमीन हबीब ए स्वामी हकर बेपारे दिले नारी दे के जे रोजा रखते चाहले अवश्य स्वामी घरे अनुमति दीते क्यों रोजा रखा जेमन इबादत इबादत कर लेना इबादत रही ख्याल रखते जी ये आदेश की वर्णना कर बोखारी मुस्लिम शब्दगुली शरीफर আবুদাউদ্ শরীফে অতিরিক্ত আছে নাহার মতু সাইদ খুদির রাজি আল্লাহ তু থেকে বর্ণিত আল্লাহ নবী আলহিস্লাম দুই দিন রোজা রাখতে নিষেধ করেছেন রোজা রাখা এ বাদত না রাখাটা ওই বাদত সেই দুইটি কি এমান ফিত্রী ও নাহার ঈদ উল ফের দিন এবং নাহার মানে কুরবানি কুরবানির দিন দুই ঈদের দিন রোজা রাখা আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন এই দিনে রোজা রাখা যাবে না আমাদের আরো আসবে সাপ্তাহিক যে আমাদের ঈদ জুমার দিন সেই দিনও আল্লাহ নবী রোজা রাখতে নিষেধ করেছেন আলাদা করে তবে আগে পরে মিলে রাখলে রাখা যাবে যেটা পরে আসবে এ দ্বারা আমরা দুই ঈদে রোজা রাখা যাবে না আর ঈদ মানে আনন্দ ঈদ মানে আনন্দ তবে আনন্দটা হবে কি আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী ঈদের যেহেতু আনন্দ আনন্দ বলতে খাওয়া দাওয়া নিয়ে কাপড় চুপড় পরে আতর মেখে ঈদের সলাদ পরে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করে হ্যাঁ এই যে একটা আনন্দ এই আনন্দ করতে গিয়ে যদি মুখে বন্ধ থাকে এটা তো আনন্দের ব্যাঘাত ঘটবে ঠিক না এই জন্য আল্লাহর নদী কি করলেন অনুমতি নেই দিন খাওয়ার দিন এদিন আনন্দ করার দিন রোজা রাখার দিন নয় ওয়ান নোবাইশা আলহুদ আলী রাজি আল্লাহ কাল কাল আর রাসুল উল্লাহাল্লাম তিনি বলেন মানে কুরবানি ঈদের পরের বাকি তিন দিন এগারো বারো তেরো তািখ মানে হয় ওই আরবদের আগের নিয়ম ছিল মিনার প্রান্তে ওদের গরু জবা করতো ছাগল ভেড়া বা কুরবানি জবা যেটা হতো বাকি তিন দিনে এই গোস্ত গুলি ওরা শুকাতো তার মানে গোস্ত শুকার দিন তো আয়ামে তার শিখ মাসের এগারো বারো তেরো তারিখ আল্লাহ বলছেন এই দিনগুলি আক্লিন আকলিন ও সুরবিন এই তিন দিন ঈদের দিন তো আনন্দ করবে খাবে আহ পোলাও পাকান ভালো ভালো খানা যার দেশের যার যেটা সময় বা তার যার আছে যতটুকু সঙ্গত আছে করে খাবেন বাকি বা পরের তিন দিনও খাওয়া পান করা এবং আল্লাহর জিকির করার দিন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 অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবন যাপন ধর্মকে सत्यता देख सत्योचन शुक्रवार बुधवार रत नुन सम्प्रचार सकाल साढ़े सतटा देखा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 कत सुंदर भा पवित्र कुरान अगणित जीवन के आलोकित कर जीवन घनी बुधवार और शुक्रवार सकाल नीच टी अलकुम वरहमद বিরতির পরে আবারও আপনাদের দার্সাহ নিয়ে আমরা উপস্থিত হয়েছি ওয়ানুবাই নুবাইলহুদ আলী থেকে বর্ণিত তিনি বলেন্লাম বলেছেন তশরিকশ্রিক মানে কুরবানি ঈদের পরের বাকি তিন দিন এগারো বারো তেরো তার শিখ মানে হয় করতো ছাগল ভেড়া দুম বা কুরবানি জবা যেটা হতো বাকি তিন দিনে এই গোস্তি ওরা শুকাতো মানে গোস্ত শুকার দিন তো আয়ামে তা জিলহাজ মাসের এগারো তারিখ আল্লাহ নই বলছেন এই দিনগুলি আকলিন ও সুরবিন ও তা এই তিন দিন ঈদের দিন তো আনন্দ করবে খাবে আহ পোলা পাকান ভালো ভালো খানা যার দেশে যা যেটা সময় বা তার যার আছে যতটুকু সঙ্গত আছে করে খাবেন বাকি পরের তিন দিনও খাওয়া পান করা এবং আল্লাহর জিকির করার দিন এই তিন দিন রোজা রাখা যাবে না আগে বলেছিলাম যে পাঁচ দিন রোজা রাখা হারাম দুই দেড় দিন আর কুরবানির পরে আরো তিন দিন রোজা রাখা যাবে না কারটা খাওয়ার দিন পরের দিন খাওয়া আনন্দ করো আর তোমরা আল্লাহর জিকির আজকার করো এই দিনে রোজা রাখা যাবে না এহাদিস্ত্রিমা মুসলিম বর্ণনা করেছেন আল্লাহ রাসুল সাল্লামের স্ত্রী কত রোজা রাখা যাবে না আল্লাহ নবী আলিসাল্লাম এই তিন দিনে আমাদেরকে রোজা রাখতে অনুমতি দান করেন নাই ইয়া দিল্ল হাদি কিন্তু যে হাদি পাবে না তার জন্য অনুমতি দিয়েছেন হাদি হলো হজ যারা করতে যাবেন হজ তিনপুর কাছে একটা ইফরাদ হজ যেখানে শুধু হজ থাকবে ওমরা থাকবে না আর একটা কেরান হজ ওমরা এবং হজ এক সঙ্গে করা মধ্যখানে হালাল বা এহরামের কাপড় খুলতে পারবে না ছাড়তে পারবে না আরেকটা হলো কি তামাত্ম হজ যেখানে গিয়ে ওমরা করে কাপড় খুলে হালাল হয়ে যাবে আবার আট তারিখে হজের এহরাম বেঁধে হজ করবেন তো যারা কেরান হজ করবেন এবং তামাত্ম হজ করবেন তাদের এই দুই উমরা এবং হজ একসঙ্গে করার জন্যে তাদেরকে একটা হাদি মানে পশু জবা করতে হয় যাকে আমরা সাধারণ ভাষায় কুরবানি বলি এটা হজের জন্য এই কুরবানি দিয়ে কিন্তু আপনার বাড়ির কুরবানি হবে না এটা হজের জন্য তে হাদি যদি কেউ না পায় টাকা নেই বা চুরি হয়ে গেছে হ্যাঁ অথবা পশু পাওয়া যাচ্ছে না তাহলে তিনি কি করবেন এই তিন দিনে রোজা রাখতে পারবেন কারণ ক্ষেত্রে এই পশু জবা করতে না পারলে তাকে দশটা রোজা রাখতে হবে কয়টা রোজা দশটা তিনটা হজের পিরিয়ডে তাহলে এগারো বারো তেরো যদি কেউ রেখে দেয় রাখতে পারবে অসুবিধা নেই তাহলে বোঝা গেল কুরবানীদের ঈদের পরের তিন দিন যারা হাদি পাবেন না পশু জবাই করা পয়সা নেই বা চুরি হয়ে গেছে বা যে কোনো পশু পাওয়া যাচ্ছে না যে কোনো কারণে তাহলে তিনি কি করবেন এই তিন দিন রোজা রাখতে পারবেন তার জন্য আলাদা একটা হুকুম চলে আসলো কিন্তু নর্মাল হাজি সাহেব না এ তিন রোজা রাখা শুরু করবেন তা জায়জ নেই বা দিতে পারছেন করবানি তারপর না টাকা আছে তারপর বলে টাকাটা রেখে দাও বউ ছেলে মেয়েদের রোজা রেখে দিই সেক্ষেত্রে কিন্তু হবে না শর্ত হলো টাকা নাই অথবা পশু পাওয়া যাচ্ছে না এক্ষেত্রে তার জন্যে দশটি রোজার তিনটি হসপিডে রাখবেন বাকি ষাটটি রোজা বাড়িতে গিয়ে সারা বছরে রাখবেন একাধারে বা বিক্ষিপ্ত ভাবে রেখে তিনি পূর্ণ করে নেবেন তবে যত দ্রুত قرآن تبارين حجب وربي عمدين على صنع قولي بشتري تو عصبه يهدث ديما بخاري رحمت الله علی بارنا قرآن وعن أبي حرير رضي الله تعالى عن النبي صلى الله قال لا تخصوا ليلة الجمعة بالقيام من بين الليالي ولا تخصوا يوم الجمعة بسيام من يوم الأيام إلا أن يكون في صوم يسومه أحدكم راه مسلم الله النبي عليه الصلاة والسلام تكي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 रिता एक करी क्याल आलोलना चलबा निर्दिष्ट जुमार रि के बाद निर्दिष्टा तब बेपर भिन्न जुमा और जुमार दिन रोजाओ तुम्हरा निर्दिष्ट रखबेना रि कम पढ़ा जामार रे रि कगे आ दिन पर आ दिन बेला रोजाओ रखा जा দিন দিনকে বাদ দিয়ে তাহলে কিন্তু কেউ যদি তার রোজা আগেই শুরু করেছে আর ধারাবাহিক চলতেছে সে রাখবে কোন কাপড়ার রোজা বা হয়তো বৃহস্পতিবার রেখেছে তার সঙ্গে জুমা রাখলো জুমার সঙ্গে শনিবার রাখলো আগে পরে মিলিয়ে রাখতে পারবে নির্দিষ্ট করে জুমার দিন রোজা রাখা যাবে না কারণ এই দিনটা হলো ঈদের দিন সাপ্তাহিক ঈদ ঠিক আছে কাজী এই দিনে কেউ হয়তো মনে করেন এগারো বারো তেরো রোজা রাখতেছে কেউ হয়তো তার কাজা রোজা করতেছিল রমজান এবার চলে এসেছে আর কাজা আছে রোজা আর দেখা যাচ্ছে আর মাত্র একদিন আছে আরে সেই একদিনটাই রয়েছে জুমার দিন রাখবে না রাখবে না বাইব যদি হয় যারা খেটে খায় বা অফিস আদালতে কাজ করে ছুটি হয়তো শুক্রবার ছাড়া আর কোনো দিন পায় না তার কাজা রোজা রয়েছে বা সেই রোজাটা কবে পূরণ করবে বাকি দিনগুলি তাকে কাজ করতে হয় তার এখন ছুটির দিন বলবো তখন আপনি ওইটা ওই দিনেই কাজা করেন সমস্যা নেই তবে নর্মাল নফল কোনো রোজা নির্দিষ্ট করে রোজা জুমার দিনে আল্লাহর নবী নিষেধ করলেন যাই হোক আমরা এই মশলাটি বুঝতে পারলাম যে জুমার দিন নির্দিষ্ট করে রাত্রে কোনো এবাদত বা এইভাবে দিনের বেলা রোজা আমরা রাখতে পারবো না আগে পরের সঙ্গে বা পরিজনে বা যে আগের সঙ্গে মিল আছে সে রাখতে পারবে এটা আমরা বুঝতে পারলাম মুসলিম বর্ণনা করেছেন আবুহা থেকে আরো হয়েছে তিনি বলেন রাসুল্লাহ্লাম বলেছেন তোমাদের মধ্যে নির্দিষ্ট করে জুমার দিন জনে রোজা না রাখে কেউ তার আগের সঙ্গে একদিন থেকে বর্ণিত হয়েছে তাহলে আগের হালসের সঙ্গে আমাদের এটা আরো বিষয়টি বুঝা আমাদের জন্য সহায়ক হয়ে গেল ওয়ান রাহুল খামসা হস্তনকার আহমেদ যে হাদিসটি আগে আমরা বলেছিলাম এটা আবহা থেকে বণিত তিনি বলেন নবী বলেছেন যখন শ্রাবণ মাসের অর্ধেক হয়ে যায় পণ্য শেষ তখন তোমরা আর রোজা রাখো না এ হাদিসটি পাঁচ জনের বর্ণনা করেছেন পাঁচজন বলতে আহমেদ আবু দাউদ্দ নাসাইভে মাজা হাদিসটি সই হাদিস শনিবারে রোজা রাখা যাবে না যাবে না এখানে এক্ষেত্রে দুই ধরনের মত পাওয়া যায় তবে যদি আগে পিছিয়ে মিলিয়ে রাখে তাহলে তো নিষেধাজ্ঞা আর থাকবেই না ইবনা হাজার রহমাতুল্লা আলাই এই ব্যাপারে একটা বই লিখেছেন শনিবারে রোজা রাখা যাবে এটাকে সাব্যস্ত করে উনি দলিল একটা আলাদা বইও লিখেছেন তিনি তার যে দুইশটি কিতাব এই লেখকের দুইশটি কিতাব লিখিত রয়েছে তার মধ্যে একটি কিতাব শনিবার রোজা রাখার ব্যাপারে সালামা ওয়ান উম সালামালা আখতারামা খানু মাল আয়াব يوم السبت ويوم الأحد وكان يقول إنهما يوما يوم عيد للمشركين وانا أريد أنه خالفهم أخرجه النساء وصحب ابن خزائم وهذا لفظ حدث نيسي چين ابن حضار سکراني ام سلامة رضي الله تعبوني تو تنجي الله رسول صلى الله عليه وسلم بولين عمي بشيكوري شوني بري عروي بري روزرخي وكان يقول كنو روزرخي شوني بري روزرخي إنهما يوم عيد للمشركين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 আল্লাহ নবী বলেন আমি তাদের বিপরীত করতে চাই তারা করে ঈদ আমি রাখবো রোজা আর রোজা হলো কি যে দিনে ঈদ নাই এহারিস ইমাম নাসাই বর্ণনা করেছেন ইবনে খোজাইমা বর্ণনা করেছেন আর এটা হলো ইবনে খোজাইমার শব্দ এখানে তাহলে ইমাম ইবন হাজার রহমতুল্লাহ আল্লাহ এ হারিসের দ্বারা প্রমাণ করতে চাইলেন যে আগের যেটা আল্লাহ নবী রোজা রাখতে নিষেধ করেছিলেন ওইটা রোহিত হয়ে গেল বরং রাখা যাবে অনাবি হোরে তারা দিয়ে আল্লাহ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 তবে সেই দিনের যদি সেখানে থেকে কেউ হাজে হজ না করেও হয় সেটা ভিন্ন কথা বুঝতে পারলাম যারা আরাফাতে থাকবেন আরাফাতে ব্যতিরিকে বলেছেন এবং হাকেম আর ওকাইলি হাদিসটিকে মনকার বলেছেন আবহাওয়ার রাজি আল্লাহ তালু হাদিস যেখানে আল্লাহ নবী আহসাতাম আরাফাতের দিনে আরাফাতে অবস্থান করা অবস্থায় রোজা রাখতে নিষেধ করেছেন অর্থাৎ যারা হাজির সাহেব যারা হজ করতেছেন আরাফতের দিন রোজা রেখে কাবু দুর্বল হয়ে না হয়ে খাওয়া দাওয়া করে সারাদিন কারণ সারাদিন সেই দিনটা উত্তম দিন এই দিনে বেশি বেশি করে এবাদত করবেন রোজা রেখে দুর্বল হয়ে যাওয়া ঠিক না এই জন্যে এই দিনটাকে এই দিনের সুযোগ গ্রহণ করার জন্যে আল্লাহনবী আহসাল্লাম হাজের জন্যে রোজা রাখা নিষেধ করে দিয়েছেন আমরা বাইরে যারা থাকবো এই দিন রোজা রেখে আগে আমাদের গেছে এক বছর আগের আর এক বছর পরের গুন করার সুযোগ গ্রহণ করব। এটাই হবে আমাদের জন্য হাদিসের আলোকে জীবন গড়া এই নফল রোজার বিভিন্ন দিনে রোজা রাখার কথা আমরা আলোচনা করেছি এই দিনের রোজাগুলি নিজে রাখবো নিজেরা না পারলে যারা রাখতে পারবেন তাদেরকে রাখার জন্য উৎসাহিত করবো আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন ধন্যবাদ আপনাদের সকলকে ও সাল্লসাল আলানবাহাদ আলি ওয়াসী আজমাইন আসসালাম আলাইকুম ورحمة الله وبركاته. ولا خوف عليهم ولا هم يحزنون السلام عليكم و عليكم السلام السلام عليكم আমি আমাদের এই ধর্মের কাছে আমি বেছে নিয়েছি পিস টিভি কে একটি জাতি খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন একটা টেলিভিশন হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন কেন নয়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 पाउंड उंड नंबर शून्योड तीन शून्य शून्य आठ तीन सोएसि कोड आई विजि बता इमेल करेट पीस टी डटी मानव The students of Islamic International School, welcome all of you. as <laughs> alaykum wa rahmatullahi wa barakatuh. Al-malikul al-mukminul <speaking> muaymin. M-U-S-L-I-M, I'm so blessed to be with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 প্রতি বুধবার সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস